الحمد <سؤال> لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله ومن يضلل فلا إِلَّاهُ قَلَا مُغِلَّلَا وَمَنْ يُؤْلِي كَنَا حَذِيَلَا وَلَأَذْوُ اللَّهُ بِاللَّهِ إِلَٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ قَالَتْ أَذُ عَنَّ قَيْلَمَا قُلْنَا نَامَ حَمِيمًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وداعا فرسلا بعد فأأوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون سماواتي وبنياني رفعته لما للرب من عباد من تقرب فيه في قفلة من الخير كانك من أدى خريجة فيما سواه ومن أدى خريجة فيه كانك من أدى سبعين خريجة فيما سواه وهو شعر وهو شعر السابق واصل الزوافه وهو شعر المعساة وهو شعر جزاة فيه ربط المؤمن هو جمع صلى الله اللهم والصلاة والسلام على الله الله تعالى जारी तो कारणी होते दा आत्म परिष्कारिना नी ना बिल करना पानी दीबे मसका से महिला जन সাফ সাফ করে আর এইখানে পানি সেটা পরিষ্কার রাখ পরিষ্কার করতে রাজি নেই কারণ সব মানুষ তো পানি পেছ আর এই বেটা এ পানি পেয়েছে এত কথা এত গন্ধে দায়ী হবে এই লোক তো যায় পথা মানে নাজর করতেছে না পরে নাজর করত ঠিক একটা এটাকে বলা হয় সবকিছু এইখানে নাচেনে চলাই এই যদি পবিত্র না করে তোবাইপটাকে যদি পবিত্র না করে নাচলে সেটা ভালো জিনিস আর এজন্য পচা আল্লাগে দায়ী করে तो तो लो। तो तुम्ही करो करो ना सपर पाइप सपरो ना दुर्ग पता पाइप लमजान शुरू ना कर अल्लाह কোনদিন আগে লাইন এক বার এই পাইপ সাফ করো গল্প সাফ করো না অনেক আশা করি আল্লাহ তোরা আমাদেরকে লাভ করে দিয়েছে এখন তো আমরা আর কোনো গুণা না আমাদেরকে গুণাগুলো হয়েছে পুরুষে প্যাট পরে লুঙ্গি পরে টাকিয়ে দিচ্ছে ব্যাপক বাস পে হ্যাঁ পর্দার জন্য আধুনিকতা মনে কর ধ্বংস হয়েছে জাতিক ধ্বংসগুলো কেন পহিল নেতৃত্ব মানা করা হয় না পদ্মা থাকতে বলা হয় ও আর মতে অকানা মহিলারা ঘরের কার্য মতে থেকে তোমার স্বামীর সংস্থা আলাদা বিবাহ এগুলো সন্ধ্যা তো ঘরের কার্য তো জামাল মহিলা তোর করো এই আয়াসের কারণ এটা পুরানোর আয়াস এই জন মহিলা নেতৃত্ব আর এই মহিলাকে পুরুষ দেখত যে মহিলা নিজে ওপেন রাখে আর পুরুষের কাছে সুজন দেয় আল্লাহ বলেছেন তার সাথে বেহুদা লোকেরা তো তারা করতেছে সে সুযোগ দিয়েছে আর তারা তাকে ইসে তারা জেনাকারী মহিলা এই সুযোগ পেতে পারে না সমাজ তো লাভ প্রবাই করে এই আশা করি দাস নন্দী পুরুষের লেবাস মহিলাদের পেপদ আর একটা কোনো চেহারাকে আল্লাহ চেহারা মতো না পাঠাবে সাদৃষ্ঠতা মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে একদিকে আল্লাহ দুঃশ্মনের সাদৃশ্যতা আর একদিকে মহিলাদের সাদৃশ্যতা আমার সির মসজিদ তুমি জমান মাছ করতে আসার সমাজ তোমার তাই বলে সাহেবের দিয়েটা বাসায় দিয়ে আসবো জমান না করতে কেউ পছন্দ করবে তামিল সাহেব মাছ করতে কেউ আসবে লেবাস দিক দিয়ে তার সামঞ্জস্য হইলানা না দিক তার সামঞ্জস্য কেন মানে তার লেবাস তো এখন আছে একটু মনে মাটাই দেওয়া যাবে এই আশা ব্যাপক হরক হর তুই তুলে महिला अपने बनाए कभी ना जाए थे সে লোক যাই করতে পারে এর লোক কবি করলে দিচ্ছি দিবে না তার কথা কিন্তু সে জরুরি কিন্তু ঘর করতে পারে না কিন্তু ঘর প্রয়োজনও করা যাবে এদের মধ্যে নির্দেশ দিতে আবার হাইকোর্ট আদেশ দিতে যারা বয়ালেন্ড ফ্রি দেয় তারা দিয়ে অর্থ সুযোগ গ্রহণ করতে পারবে থাকে প্রত্যেকে প্রার্থনা যারা যায় কিন্তু আপনার আগে হেফাজত শিখতে হবে অবশ্যই তারপর করতে হবে তা না হলে রমজানের মহিলাগুলো না আল্লাহ করবো আল্লাহ আর বিভিন্ন ঘোষণা করি আসলে আল্লাহ তালোলা কি হবে তুমে পালনা খি খেয়ে যাবে আমি তাদের কুনা তার एक आल्ला भारी आल्ला दयांग लोके माफ करा समय थे क्यों पोच ना अपना बापा ना अपना ऐले पेले ना अपना दीदी ना अपना भाई बोन কেন পঞ্চয় দিবে না তদন্ত পার্লাটা ভারি হয়ে দিচ্ছে আর পার্লার ভারি হয়েছে বাচ্চা যতটা আস ন পরিষ্কার না করে মায় শীতকালে বাচ্চাটা ঘরাইলে না তাই বলে কি এই নামা ব্যবস্থা নাই কলেজ বলে ধোঁয়াই করবেন না গাড়ি যাবে এতে কিন্তু ধোঁয়ার জন্য না থেকে ক্লিন করার জন্য और दावत करके ना हो आदाब दावत हो मोमिन के नाम है पुरस्कार दावत दो मोमिन के नाम में दावत पुरस्कार करो दो तौबा करो आदमी वो नाफ के पास्ता हुआ चले वगैरह पास्ता का तरीका है बात करो तरीका है एक वक्तnavbar तरीके देता करो যে ময়লা লাগছে গায় বহু বছর বদলে থাকছে ওই ময়লাটা এইখানে আল্লাহ তালা টানাই দিলে পাল্লা ভাঙে হয়ে গেলে গোনাগুলো মা করে দিব আমি তোমাকে ব্যস্ত করে আর গোনার পাল্লা যদি ভারি হয়ে যায় যতই ইমানদার হাইরেক্ট পানি দিব না তোমাকে বছর লাগবে সে ভয় পাবে যদি দেখি চায় বাবা আমার একটা লিখে থাকতে হবে তো বাপে দিতে আমার লাভ হবে আমার আর কি হয়ে গেল मैदानेज चल में বিশ জনের জন্য বলে দেবে তুমি তাহলে অশ্রী জনের ব্যাপারে তুমি তাহলে একশো জনের ব্যাপার না আমি তবে এবং আল্লাহ তাকে সাফাত করার জন্য অনুমতি দিবে এক সময় পরিচয় দিবে না আর তার মশলা হওয়া পরে তার পরে যদি সে সাফাতের অনুমতি লাভ করে তখন আর বুঝবে হ্যাঁ যারা এই গরিবের গোলা গুলোকে আপেজ বানাইছে আলেন বানাইছে ওই ছেলেরা অধিক ওদেরকে বুঝবে যারা না। নিজের বাপাকে বুঝবে না যাদের অসিলায় সেগুলো বাস করল ওদের পরিচালনা করে রুহামি পিতা ময়দানে ওদেরকে সে জানতে পারবে তাদের খুঁজবে আমি বিপদগুরস্ত রেখে আমি আজকে বেরতে চাইতে না সেই দিন বুঝিয়া দান করলেন কত পকা চকা শুনি মাথা চালাইলেন বুঝিল বুঝিয়া মাথা চাষ লাগলে কত তার পকা করি কত টাকা ভাবছো মানে লোক মানে সাহেব ইহুক তার সাথে মানুষের সেবা করছে জানারটা রাস্তাটাকে এতে সাথে সায় ক্রমণের হচ্ছে ও তো ইউটিউবে তো লেবাস ধারে লেবার করতে আল্লাহর মেহরবানি সব মানুষ বহাল এই যে কমাগুলো তারা আপনার যতই ইমাম থাকুক আপনাকে গোনার থেকে পরিষ্কার করার জন্য যাহার নামে নেওয়া হবে तो अंदाला तो पैल लगते आवाज मित्र रही है घोषणा करते मत राहना रखी उपात अल्लाह तीन जानना पद जानना থাকবে মা বা মহাপ উল্টা সুদা করলে কি করে তার রথ मैं महाप्रत सब खत्म हो गए कारण है राग पर्चे बोल हापे महापर्त आगे बेची रास्ते महा कौले मानते তো সেটাও যারা উত্তাপ হবে তো রাজ থেকে মহাপ আমরা সে উত্তাপিরি করতে পারি উত্তাপ সমান পর্যায়ে देने बनाए तो कि काल्स तो देखा लगे में बाप और का सब आसानी नैपर अतिकार नहीं যারা আমরা এই ভুল করে ফেললাম আল্লাহ থাকে না ভুল হয়ে গেল তাঁর না ভুল করে যাই হোক আল্লাহ এক থেকে দাঁড়িয়ে কথা বলছেন দাঁড়িয়ে আবার এটাও এই রহম বেশি হওয়ার কারণে আল্লাহ কখনো সিস্টেম চালু যাতে কোনো মানুষে না যায় সবাই যাতে কিন্তু সিস্টেম এখন সিস্টেম না করে বাস্তবায়ন না করে প্রত্যেকের মেটির পাল্লা পাল্লাতে ভারী হয় একটা ব্যবস্থা রাখছেন দৈনিক আর একটা ব্যবস্থা রাখছেন সাপ্তাহিক সাপ্তাহিক আর একটা ব্যবস্থা রাখছেন যারা দিবেন তাদের ট্রেকির পার্লা ধারী রয়েছে দৈনন্দিন সুযোগ কি রাখছেন তিনি भारी करे के एक गोरता आगे सिनी नी थे। के टाके। सुबेशा, सुबेशा, सुबेशा, तो सारा रान सार्किदे থেকে আগে থেকে দুই ঘন্টা তিনি প্রথম আসলে ভাণ্ডার নিয়ে তখন যদি উচ্চারে কাজ করতে পারে এই দুই ঘন্টার মধ্যে আমরা এত দেয় এত যায় আমাদের মাথায় আছে তত তিনি দ্বিতীয় বলবেন দিতে আর রহমত নিয়ে না তো এই জন্য তুই টাকা করবো রহমত আল্লাহ তারপর নিয়ে আসে আল্লাহ এক থেকে দুই ঘন্টা টাইম আছে এর মধ্যে পড়ে গেছে তো উঠতেই হয় একটু বাড়াই দশ বিশ দিন বাড়াই ঘাস দশ একদম সহজ আর এক পাঁচজন অভ্যাস করবেন আল্লাহ ওই অভ্যাস দিয়ে গাড়ি সুযোগের মধ্যে একটা সুযোগ এই সময় আরম্ভ হলো ধর আমার আজকে দেখা নেই আজকে এটা তো হাতির বলা হয়েছে তাহার দু সমান ওই সময় আপনারা ইব করে ওই ইবাদাত কবল করে দেবেন এবং এরপরে তাহার মধ্যে সহজ কবদ দেখেন দৈনন্দিনের মধ্যে এই আসাটা ছয় রেখা পড়েন বা কমপক্ষে চার রেখা পড়েন বা কমপক্ষে চার রেখা পড়েন এই আবু আপনার তার পনেরো দিন ভাই শূন্য পাওয়া পায়ে আস ভালো রহমত দেওয়ার জন্য বাহান চালে আসে নিকটবর্তী বর্ষা মুভাই কোন কাজ আল্লাকে দুই বছরে সত্য ওই বছর এবার স্ট দিলেন এক বছর নকল নানা এক বছর নকল দূর দাঁড়া বদল দেবেন এই দুটা দ্বিতীয় দিন তার করতে বলা হয় আসিবাদুম আসি করতে হবে আপনার ঘরে পড়ে যাবে সুযোগ থানিয়ে ওই জায়গায় বসে বিষয় কাজ থাকলে চলতে চলতে পড়ে ওই জায়গায় বসে পড়তে হবে এটা কোনো খরচ আছে না এই সত্তটা হাত উত্তাহে বেড়ে গেল যে হাঁটতে হাঁটছে করলো সে দেখি পাবে না এখন বললে একটু মনোজন হয় আশি বছরের গুণার তারা আল্লাহ এটা সাপ্তাহ সুযোগ আলাদা সাতাশ আঠাশ উনত্রিশ তিন জায়গায় একটু আছে বিশ ব চার হয়ে মাসিক আমাদেরকে গুণা থেকে পাঁচ টা করার জন্য হয়ে গেল এবং এই তিনটা রোজা বদলে আল্লাহ থেকে রোজা এই উপরকে আল্লাহ তালা যে কোনো বদলে দশজুত পাড়াই তিন রোজাকে দশ দিন গুরুত্ব অথবা মাসিক একটা সুযোগ আছে আমাদের নে সুযোগটা রাখছে এইটা আসতেছে এই রমজান এটা এর জন্য আমি হাজি করমজানে जुमान नाला गा जेमन माफ पूरा रमजान रमजान সন্তান যদি কম করা যায় তার পর্যন্ত কবর যাতা হয়েছে কিন্তু ইমান আপনার ই বা হয়েছে যদি হয় তো দু লাভ নেই সন্তানের মল্ল লাভ নেই আপনি মাদারে গাড়িখানায় পয়সা দেন মালদারে গেলাফ দেন পীর কে গায়ের দাম নেওয়ালা মনে করেন রসুল্লাহ কে হাজির মনে করেন গায়ের দাম নেওয়ালা মনে করেন আহমদুলিল্লাহ সবগুলো খেবেন ওই ব্যক্তির ইমানটা সেরে মুক্ত হয়েছিল আমি তারপর তালিম তালিম বাথায় বাায় ব্যাপক করার দরকার আসি কিছু না হয় আবলে তুরি থাকে থাকুন কিমানটা ফের মুক্ত হয়ে ফের যায় ইমান সফলতার আইডিয়া રેક કોક કો આઈડિયા આવે એટલે તલ ઈમાનદાર રેક કોક કે આ માલમલ 하다 માઝા ભક્તો હવે হয়ে থাকে সেমান ইমান সেখানে কারো কাছে সে সুতলারে বল তাহাজুদ করে লাভও দিতে হবে হবে ইতো ইমানটাকে পিওর করতে হবে এই রমজানে এত বড় দিলাম না হবে আরেকটা হোজিলাম আমি যে বুঝিলাম আমি এই রমজানে যে কেউ একটা নকল কাজ কর্মল ইন আল্লাহ নখদ কর্মকে যোগ্যতাই নেই যত কোটি কোটি করেন খরচ হয়ে যাবে যোগ্যতাই নেই কিন্তু রমজানের কথা ভিড় রমজানে আল্লাহর আমি নিজের দয়ায় তারপরটাকে নিয়ে আসে আনলে কাজ করা আছে আপনার দশ টাকার কলম দশ লাখ টাকা হবে सरकार मन करा पसंद लगे दाम धरल एक लक्षा देखना हाथी के पहा है আবার মেয়ে রেখে গেছে একমাত্র ছেলে চাপে কি করবো রোজগার করে খাই এইটা ব্যস্ত রাখো ব্যস্ত আর গ্রুপি যদি বলে রাখো ব্যস্ত থাকবে তোমেন্ট শুনে তো বললো এক রুকিয়া চাষ পয়সা কত একঞ্চের হা একটা হাব আগে দাম বাড়াইতে পেরেছে दस जो कान दिल कब्जे तपद ग्रस्तता ही ऋण চার ভাগ করে তো বুঝা হইল না পাঁচ ভাগের চার ভাগ তার বুঝা হইবে আর পাঁচ ভাগের এক ভাগ কে জানল থেকে রতুলো একা একা রতুলের পতনে আমি দা কিনে তো আর কি করেছিলাম বাজার মূল্য তো অল্প কিন্তু হুতুরে কিনলেন তো তুই সোজা কোটি কোটি নখল নিলে ভরদ হবে কিন্তু রমজানে আল্লাহ এটা দিবে না আবার দেশ কেউ একটা ভর দিবাদ আল্লা ল আমাদের সবাইকে এত বাড়াইতে থাকে আবার যে লকডাউনের মধ্যে রাখতে লাইলাত সেই রাখতে সেটা আপনারা ঢুকাই ঢুকাই এক কত করবেন তো আল্লাহ আপনাকে এই পতনের পরসরিকটা আমাদের সামনে আছে আর কয়েকদিন পরে এর জন্য এই সুযোগ নেওয়ার জন্য তাহলে এই কখনটা আপনি সুযোগ নেবেন এখন থেকে তার লিস্ট প্রস্তুতি নেন এবং দুনিয়ার কাজ কাজ একটু হালকা করতে হবে আপনার উচিতকে পরিবর্তন করেন যেগুলো কম জরুরি করে এই ইবাজনী বাড়ানোর জন্য কি করেন ইনভেন্ট করেন্ট কাজ পত্রিকা দেখতে আপনার এক লাগে আর বাঁচবেন না লাগে পড়ে থাকেন আরও পত্রিকা ঘোড়া একশো বছর জল পোলট পাওয়া যেতে পারবে তাহলে এক ঘন্টা পড়তে পারতেন আমার আপনি পত্রিকা করে ব্যয় করলেন একটা পয়সাকে কি হলো না কত না হবেন কত না হবো না করতে কোনো কাজ দিবেন তাহলে আপনি পাঁচ দশ মিনিট দিতে আপনি মানুষ পত্রিকার জন্য পাঁচ মিনিট দিতে এইভাবে আগে থেকে বেসরকারি কাজগুলো কম সরকারি কাজগুলো আউট করে চাহিদা আল্লাহ আমাদেরকে রমজানের যখন যখন অটল করা, মূল্যায়ন করা কাজে লাগানোর প্রকৃত করে